লক্ষ সহিদের রক্তের বিনিময় লাল সবুজে আঁকা যে মানচিত্র আমরা দীর্ঘ নয় মাসে অর্জন করেছি সেই মানচিত্রের নাম বাংলাদেশ সে বাংলা কারোর একার নয় আপনার আমার আমাদের সকলেরই যার রূপের নেইকো জন্মভূমি সেই নায় সোনা বাংলা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ দেশ এই বাংলা নয় আমার এই বাংলা লক্ষ কোটি জনতার বাংলার জমি নেই হবে কায় হুকুমতে খেলাফত রাশেদার এই বাংলা নয় তোমার এই বাংলা নয় আমার এই বাংলা লক্ষ কোটি जनता বাংলার জমিনে হবেই কায়ে উکومت রাশিদা এই বাংলা নয় এই বাংলা নয় আমার এই বাংলা লক্ষ কোটি जनता জমিনে হবেই হুকুম থেকে লাফ রাশেদার তাই সবাই মোরা ভাই মোরাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ শাহ সোনার বাংলাদেশ শাহ মাকুদুম খান জাহানের দেশ শুয়ে আছে এই মাটিতে আউলিয়া আরো আছে ভাসানি মুজিবাহজালে বাংলাদেশ শাহের বাংলাদেশ মাটিতে পিরাওলিয়া আরো আছে ভাসানি মুজিব জিয়া শাহজালালের বাংলাদেশ শাহ পরের বাংলাদেশ শাহ মাকদুম খানজাহানের দেশ এই মাটিতে পিরা আরো আছে পরিবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কো শেষ জন্মভূমি সেই না আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই না আমার সোনার বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কো শেষ জন্মভূমি সেই না আমার সোনার বাংলাদেশ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 জন্মভূমি সেই নয়া মর সুনর বাংলাদেশ জন্মভূমি সেই নয়া মর সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নয়া মর সোনার বাংলাদেশ